আনাস রিয়্লাহতআ হতে বর্ণিত যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীর জন্য কিয়ামতের দিন একটি পতাকা হবে একজন রাবি বলেছেন পতাকাটি স্থাপিত হবে অপরজন বলেছেন কেয়ামতের দিন প্রদর্শন করা হবে আর তা দিয়ে তার পরিচয় দেওয়া হবে